সিল্ল হিহ মহি সবিল বসে অনবমনি ও সুবহ নমুশ্রিক কি ওখল হল্কে সুনা জল নূরি হমে অর্ষনা হৃস্তি ওখল نلقي اسوتنا بسنته التجاني نوريه نهدي كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلا نوري الحق أرشدنا نزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تغيزنا بكل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 তার আর সৃষ্টি জগতের আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে সমুন্নত তিনি তার আরো সে সমুন্নত থেকে সমস্ত সৃষ্টির যেখানেই সেসব সৃষ্টির অবস্থান হোক না কেন খবর রাখেন এবং সবকিছুই তার পরিবেশ রয়েছে সবকিছুকে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ আল্লাহবুল আলমিন রেজেক দান করেন এবং সবকিছুর হায়াতম সৃষ্টির সবকিছুর মালিক পরীক্ষা করেছিলেন জিজ্ঞেস করেছে আল্লাহ কোথায় সেই দাসী মুসলিম কি মুসলিম না এর পরীক্ষার জন্য দুটি প্রশ্ন করেছিলেন আল্লাহ কোথায় ওই মেয়েটি দাসী বলেছিল ফিসামাই তিনি আকাশে অর্থাৎ আকাশের সমস্ত আকাশের ঊর্ধে আরো সে সমুন্নত আরো আসমান জমিন সবকিছুর অর্ধে আল্লাহ রবাহী দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ওমান তখন উত্তরে সেই মহিলা বা সেই মেয়েটি বলেছিল দাসি আন্তা রসুল্লাহ তুমি রসুল্লাহ বা আপনি আল্লাহ রসুল সাল আলহ্লাম নবিসাল্লা ওই দাসের মালিককে মনিবকে বলেছিলেন সেই সময় যে মনিভ চাইছিল ওই মেয়েটিকে স্বাধীন করতে স্বাধীন করে দাও কারণ এটি হচ্ছে ইমানদার সুতরাং তাকে স্বাধীন করার ফজিলত আরো বেশি রয়েছে তার গুরুত্ব আরো বেশি রয়েছে যদিও মমিন যদি নাও হয় তারপরও যদি কোন ব্যক্তিকে নারী বা পুরুষকে দাসমুক্ত করা হয় তার ফজিলত রয়েছে আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব আলী তার আরও সে সমনতের ঊর্ধ্বে এই বিষয়টি ওয়াসে তিনবার করে এসেছে একবার কোরআন কেরিমের আয়াতের আলোকে যেখানে সাতটি আয়াত উল্লেখ করেছেন শেখুল ইসলাম তাইমা রাহেমাহলাহ যেটা এই কিতাবের আকিলা ওয়াসেতিয়ার যে সারহা বা ভাষ্য আল্লামা শেখ সাল রয়েছে। আর তারপরে সাল্লা তিনটি হাদিস একবার যেটা এই কিতাবের একশো তেতাল্লিশ রয়েছে আর তারপরে আরেকবার আলোচনা করেছেন তিনি তার বক্তব্যের মাধ্যমে ইভিনেমহ তিনি নিজের বক্তব্য পেশ করেছেন সেটা এই কিতাবের আকিদা ওয়াসেয়ার সারহা বা ভাষ্যের একশ তেষট্টি পৃষ্ঠে তিন জায়গায় রয়েছে এই তিনটি বিষয় নিয়ে আমাদের কিন্তু আলোচনা হয়ে গেছে আমাদের আখির আওয়াজেতে যে ধারাবাহিক দর্শক বা আলোচনা চলছে তার বাইশটি পর্ব অলরেডি হয়ে গেছে তাই না আজকে তম পর্ব আজকে নতুন একটি আলোচনা যেটা কোরআনিকিম কালাম উল্লাহ এই সম্পর্কে রয়েছে সেটা আগামী সপ্তাহ হবে আজকে হবে এই বিষয়টি যে বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে জনগন্ত জনগণ কথা আলেম সমাজের মধ্যে ভ্রান্তি রয়েছে দলালাতি রয়েছে রয়েছে। আল্লাহ আল্লাহরুল আলমিন কোথায় বলা যাবে না কোন দিক বলা যাবে না আল্লাহ আল্লাহর দিক থেকে মুখ। মুক্তি মতবাদ साधारण आलेम समाज नो आम विभ्रांति जब नाम जर लिखते बस किस भलो विषय बड़ आकी त्रुटिगुली रही चोखे आड़े चले ग ढेके रेखे से मन हक मेरा हक से भूल भूलता के सही विलकी हक मिथ्या आकदाथ सतर्क कर फरजयर आकिदा ओसे प्रथम और तरह प्रसिद्ध एक सर रही सही सन्ना भित्तिक অনেক আকিদার বিভ্রান্তি যে তফসির রয়েছে সেই তফসির থেকে সে মোফাসির ক্ষেত্রে অনেকেই মানুষকে উৎসাহিত করে থাকে বিভ্রান্তির কারণে নিজেই ভুল বুঝে আছে ইসলাম যার ফলে বলে যে আপনার অমুক তফসির পড়বে অজমা হাফিলে এসে বলে সেই তফসিরে এই ধরনের মারাত্মক আকি ব্যাগত মাসাল মাসাইল নাই জামিন জোর আসছে। সাহবাইকে রাম তাবেন তাবা তাবেন আইমায় আরবা এবং মহাদেশিনের আকিদার সে আকিদার একবারে বিপরীত আকিদে ভ্রান্ত আকিদার কিন্তু भूल प्रचार हो जनगण मन करजमान इत्यादि इत्यादि यह रकम बहु गुमरा कथा छड़ा गुमराहि ना कर मानस जो फिर ना आज তো বড়ই গুমরাহির মধ্যে অন্ধকারে থেকে মরে যাবে আর নাজ বড় মুশকিল হয়ে যাবে শেখ সোয়ালিউল ফান যে আয়াতের কালেকশনগুলি তার উপর একটা করে তিনি অধ্যায় কায়েছেন হ্যাঁ হেডলাইন পুরাদশ করব না কারণ পুরাদশ হয়ে আছে সাতটি আয়তের ব্যাখ্যা তার এবং কি বলতে সব বলা আছে পর্বটা এগারো নম্বর একাদশ পর্ব এগারো নম্বর পর্ব বিস্তারিত আলোচনা আছে এখানে সাতটি জায়গায় কোরআনে কেড়ে মেরেছে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আছেন আর সাতটি আয়াতের একটি আয়াত সুরা আরফে প্রথম সুরা আরাফের আয়াত নম্বর চুয়ান্ন তারপরে সুরা ইউনসের আয়াত নম্বর তিন সুরে রাদের আয়াত যেটাকে সুরায় সাজদা বলা হয় সেটাকে আলিফুল্লাহাম সজদা বলেছেন সুরায় সাজদার আয়াত নম্বর হচ্ছে চার তারপরে সুরাহের আয়াত নম্বর হচ্ছে চার এই সাতটি আয়াত এখানে উল্লেখ করেছেন প্রত্যেকটি আছে ইস্তাওয়া শব্দটি এসছে ইস্তার অর্থ সম্পর্কে মানা সম্পর্কে আরবি ভাষাতে এর অর্থ কি হয় অ্যারাবিক টু অ্যারাবিক ইস্তা আরবি শব্দ এর কি অর্থ হইতে পারে এই ক্ষেত্রে শেখ সালিমান একটা হচ্ছে আলাহ আলা মানে ওপরে হওয়া সমুন্নতর মানে হচ্ছে উঁচা হওয়া বা ওপরে হওয়া ওয়াস্তায়েদা আরোহণ করা চড়া ওয়াস্তাকারা আর সমাসীন হওয়া অস্তাকার মানে কোথাও স্থান গ্রহণ করা ইস্তাকার কোথাও স্থির হওয়া এই চারটি অর্থ বলছেন চারটি অর্থের চারিদিকেই ঘুরছে তাবেইন তাবা তাবেইন যুগের মানুষ বা ওলামাই সির ইস্তে সব যা এই আয়াতের কারিমা গুলিতে বর্ণিত হয়েছে আলোয়ারে আয়াতিলিমা আয়াত আল্লাহ আল্লাহ আল্লাহর আড়স কোথায় আর এক বিদা দিয়ে তো কলবে করবে আল্লাহর আরো আরে মমিনের কলবি তো আল্লাহর আড়োস তাহলে তো আবার ফিরে চলে আসলে আরো সব সবার ভিতরে আপনার ভিতরে আছে তাই না কাফের ভিতরে আছে ওরও কলব আছে আমি এই লোকটাকে শেষদার করেছিলাম তো দোষের কথা করল না আল্লাহকে নিয়ত তো বলছে আল্লাহকে সেদার করব হ্যাঁ এই আকিদে তো হিন্দু ধর্মের যে আমরা মূর্তি সবকিছুতেই বিরাজমান তো মূর্তিতে ওপরও আছে ধর্মভ্রান্ত আকি দে এই ছিল আয়াত এখন হাদিস গুলোতে যাই নম্বর বৃষ্ঠাতে দেখেন তিনটি হাদিস আছে যাদের কাছে কি দেখতে বলছেন এটা আমাদের আলোচনার সতেরোতম পর্ব ছিল বাড়ো এরকম এরকম ষোলো সত্রতে এখানে তিনটি হাদিস নিয়ে এসছেন এমা রাহে আর সাইফুল ফৌজান অধ্যায় কায়েম করছেন হাফ তালু আলা আল্লাহ রব আলের সৃষ্টির উর্ধ্বে হওয়া এবং তার আরো সে থাকা সৃষ্টির ঊর্ধ্ব আছেন আল্লাহ রবীল সমস্ত সৃষ্টির আরো সে সমুন্নত আছে তারপরে তখন একটি দোয়া নিয়ে অসুস্থ ব্যক্তির ঝাড়ফুঁকের ক্ষেত্রে দৌরাবন আল্লা আমাদের আমার দৌরব কোথায় আকাশ মানে আকাশের ওপরে ফিস্তা মান আলাসমাই এই বলে হাদিস তারপরে দ্বিতীয় সুবিচার করলেন না কাউকে বেশি দিলেন কাউকে কম দিলেন সেসব বলেছিলেন আক্ষেপ করে আল্লা ও সময় আমাকে তোমার যেমন ফেরাউনের যুগের ওই জাদুঘরদেরকে যে ফেরাউন করেছিল শুলে চড়িয়েছিল তো সেখানে কোরআনে ফেলি রয়েছে ওলা ওসালি তোমাদেরকে খেজুর গাছে ফি আছে ওখানে খেজুর গাছে কি করব। ঝুলাবো মানে শুলে চড়াবো তো খেজুর গাছিতে শুলে চড়াবো তো খেজুর গাছের ভিতরে তো না ফি মানে জানে তৃতীয় হাদিস ছিল ওই যে দাসির হাদিস আইন আল্লাহ মুসলিমের হাদিস পাঁচশো নম্বর হাদিস तीन हदिज और सा उपुक्त होते नहीं विषय विस्तारित आलोचना पेश करबा देखा रहमा हल्ला एक सौ तेष्टि पृष्ठ তিনি বলছেন এটা আমাদের একুশতম করব গত সপ্তাহের আগের সপ্তাহের আলোচনাতে ছিল ওজুবুল ইমানে আল্লা সে আল্লাহর আরসে সমুন্নত হওয়ার উপর ইমান রাখা ফরজ এবং তিনি তার সৃষ্টির উর্ধে সমস্ত সৃষ্টি আল্লাহ হ্যাঁ আরো কুরসিও আল্লাহ সৃষ্টি ঠিক না তা আল্লাহ আরস কুরসির সাঁতানের সবকিছু দৌড়বে মানে সৃষ্টির কোথাও ভিতরে না যে আল্লাহর আপার দিকে আল্লাহ কোন সৃষ্টি আছে না আল্লাহ সমস্ত সৃষ্টি দৌড়বে मर्मेज एव आयात एवं दलिल रही आल्ला क्षेत्री आल्ला क्षेत्र क्वंद नहीं द्वंद होते বিরোধকার মগজে ঢুকবে যার মগজে আল্লাহকে প্রথম তুলনা করে ফেললো যে আমাদের তো হয় না যে আমার ওপরে আছে নিচে আছে না আল্লাহ সাথে কোনো কিছু তুলনা চলবে না এতে বিস্তারিত আলোচনা করেছেন শেখ হলিস আর শেষ খানে তিনি বলছেন যে চন্দ্র তো আমাদের সাথে থাকে এটাও তো আমরা বলি অথচ চন্দ্র কত দূরে আছে তো চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর খুব সৃষ্টি সেই সম্পর্কে যদি বললেন চাঁদ আমার সামনে এই কেন থাকলে আপনার সাথে চাঁদ আপনার সামনে বলছে চাঁদ আমার সাথে দেশে বাংলাদেশে গেলো আমার সাথে অস্ট্রেলিয়া গেলো আমার সাথে আমেরিকা কেনাডা গেল আমার সাথে আল্লা আড়ো এর উপরে কিন্তু রাকিব আল্লাহ তিনি তার সৃষ্টি জগৎকে পর্যবেক্ষণ করছেন মোহিমেন আলিহিম এবং তার আধিপত্য সমস্ত সৃষ্টির ওপর রয়েছে মত আলহিম সবকিছুর সুখ খবর রাখছেন এর আগে মানির এছাড়াও যেসব অর্থ আল্লাহ রব আলিনের সাথে হওয়ার হইতে পারে আমভাবে খাসভাবে ভাবে দুটোর বিস্তারিত আলোচনা এর আগে করা হয়েছে তো এই ছিল আল্লাহ রবুল আলমিন সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনের আরো হ্যাঁ কোথায় এ কথা বলতে গিয়ে বলা হয়নি কোথায় সমস্ত সৃষ্টির মানে জমিনের আর আসমানের সাত আসমানের অর্ধে আ তারপরে আমিন তো মানফ ইসামায় সুরায়ে মূলকে রয়েছে তোমরা কি নির্ভীক ভয় করোনা সেই সত্তাকে সেই জাতি যিনি আকাশের মানফি ইস্তামাই যিনি আকাশের ওপর রয়েছে। आलोचनापूर्ण विषय अब आगमन आल्लासबर मेम दिन विचार दिवस मानव जो जिन जो हिसाब ने विचार की कर এখন আল্লাহ আসবেন না আর কিছু আসবেন এটা হচ্ছে সাহাবাই কেরামা যারসুলাম থেকে নিয়েছেন তাব ইনরা সাহাবাই কেরাম থেকে নিয়েছেন তাবা তাব থেকে নিয়েছেন আর তাবা তাবি খাফি মালিক আহমদ আর মহাদ্রিসকে আমখারি মুসলিম সমস্ত আইন মাইকের আমরা এই আর্থীদের ওপর এই যুগ যুগ ধরে ছিল তারপরে আষাঢ়ী মতবাদ আর এই মাতরিদি মতবাদ এইরকম তারপরে গ্রিক দর্শন আর এইরকম মেলা গুমরাহী মোতাজের মতবাদ এই সমস্ত মানুষকে গুমরাহ করেছে আকিদার ক্ষেত্রে আল্লাহ রবীন্দিনের আগমন সম্পর্কে সারহাসে শেখাল তাতে শেখ সাল্লা বলছেন জিকো মজিদান আল্লাহ সুবাহ আগমনের আলোচনা বর্ণনা আল্লাহ বিচার ফায়সাল্লার জন্য বাইনা এবার তার বান্দা সৃষ্টি জগতের মাঝে আলামাই আলী কব জালা যেমনটা আল্লাহর জন্য উপযোগী হইতে পারে আশা তার আশাটা আমাদের আশার মতো না তার আগমনটা আমাদের আগমন আমরা কিন্তু যে জায়গাগুলো আছে এই জায়গা ঠেক কি করেছে আমাকে আপনাকে ঘিরে আছে আল্লাহর ক্ষেত্রে প্রচুর না এটা নাই তো এই জন্য আল্লাহর জন্য যেমন আশাটা উপযোগী হয় आशा और जावा बुझी जो चले जा आलोचना चले जाब तेयर गुल खाली हल्ट खाली তো আল্লাহ রব্ল আগমনে মানে এই নয় আল্লাহ এক জায়গায় ছিলেন ওখান থেকে আরো থেকে প্রথমে আর আল্লা রাস মগজে আসা মানে আল্লাহকে কার সাথে তুলনা করলেন আপনার সাথে আমার সাথে সৃষ্টি জগতের সাথে তুলনা করলেন আমাদের ক্ষেত্রে এটা ভাই যে আমরা এক প্লেস থেকে আরেক প্লেস গেলে আগের প্লেস টি সুন্দর এখানে তিনটি আয়াত নিয়ে এসছেন তিনটি আয়াত নিয়ে এসছেন এমাম ইমান আগমন সম্পর্কে তার মধ্যে দুশো দশ কি আছে তাতে হালিয়ান এই কাফেরা বা কি এই অপেক্ষায় রয়েছে যে অতদিন সংশোধন করবে না যতদিন এই অবস্থা না হবে যে তাদের কাছে আল্লাহ আগমন করু ফিজুলার আগমন যেদিন বিচার দিবসে আর পাকা হবে সেই দিনের অপেক্ষা আছো সেই দিন হুশ হবে না এখন হুঁশ হবে আল্লাহ বলছে এখানে তাদের কাছে আল্লাহ আসবে আল্লাহর আগমনের কথা শোনা শোনা সুরাবাকারাই দ্বিতীয় আয়াত হচ্ছে আনামের আয়াত নম্বর একশো আটান্ন রব্বিকা। বলছেন যে তারা কি অপেক্ষায় রয়েছে তাদের কাছে তার আগমন করুকিয়া ইয়াতিয়া কা অথবা হে নবী তোমার রব আসুক এর অপেক্ষায় রয়েছে যে তোমার রবের কিছু নিদর্শন বড় কিছু মানে সংশোধন করবে পশ্চিম দিক তখন আল্লাহ করবে তখন কোথায় সংশোধন শেষ আয়াত রব্যেক এ তো কি পাওয়া গেল তোমার রবের আগমনের অপেক্ষায় রয়েছে তার মানে আল্লাহর আগমন ঘটবে না ঘটবে না ঘটবে তৃতীয় আমা আর আমাদের হিসাব হবে না জবাব দিতে হবে না এদার দুঃখাতিল্কা যখন জমিনকে চূন্য বিচ্ছন্ন করে দেবে যা রব এবং তোমার রব যা মানে আগমন করবেন আতা আতায়াতি মানেও আসা আর যা যাও মানে আর তোমার রব আসবেন ওয়াল মালাকু আর ফেরিস্তা আসবেন সফা সফা সারিবদ্ধ আল্লাহ রব যখন আগমন করবেন বিচার দিবস বিচার করার জন্য তখন অসংখ্য ফেরিস্তা অসংখ্য ফেরিস্তা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 এই সম্পর্কে সেবান আশা ওয়াল ইতিয়ান আগমন হ্যাঁ প্রমাণিত বা সাবস্ত কেমতের দিনে কিরকম আল্লাহ রহমত আসবে আল্লাহ আসবে মানে আল্লাহ রহমত আসবে আল্লাহর হুকুম আসবে আল্লাহর অর্ডার আসবে আল্লাহর আজাব আসবে এই সব তাহিল এগুলো এগুলো অর্থের বিক্রি কি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে বেজাতে হি হবে ভাবে আসবেন আল্লাহর আগে আল্লাহ বলেছেন আসবে আসবেন ইতি আল্লাহ আসবেন আল্লাহ হুকুম আসবে আল্লাহর অর্ডার আসবে আল্লাহর ফায়সাল আসবে এগুলো করার অধিকারটা দিল কে আপনাকে আমাকে আল্লাহ যে সত্যাগত ভাবে আসবেন আল্লা আলি কবি জালাল যেমনটা আল্লাহর জন্য উপযুক্ত হয় কাজাই তার বান্ধাদের মাঝে চূড়ান্ত কর্মগত গুণ আমরা আলোচনা তো করেছি আল্লাহর গুণ হচ্ছে দুই রকম একটা হচ্ছে সেফাতে জাতিয়া সত্যাগত গুণ আর একটা হচ্ছে সেফাতে ফেলিয়া মানে আল্লাহর কর্মগত গুণ মানে আল্লাহর এমন গুণ যে আল্লাহ করেন আল্লাহর সত্তাগত আছে না ছাত্র ইবনুল কাইম ইহান এ সম্পর্কে আলোচনা করেছেন যা আর বেশি আলোচনা যাচ্ছে না কারণ थेष्ट समय गेशे। एक आल्लास्त सृष्टिर ऊर्धे आस कम आसमान सात आसमान द्वित आल्लासवें कचार दिवस विचार कर हिसाब ने अमल के मा हासुर জন্য যেমনটা উপযুক্ত হয় এই বিষয়গুলি এখন একটি তফসির থেকে আপনাদের শোনাব যে সম্পর্কে আপনাদেরকে বিভ্রান্ত করে থাকে একটা তফসির হচ্ছে আর একটা হচ্ছে ফিজেল কোরআন এই যে অনেকে বলে থাকেন ওয়াইজ বক্তারা এই তফসির দশা দেখেন আছে তফসিরে আকিতাগত ভুল আছে অন্তরটা সোজা করে সুস্থ মস্তিষ্ক বোঝার চেষ্টা করল একটু আগে বললাম যে আল্লাহ রোথে আছেন আকাশের আর তাই না সুরায় মুলকের আয়াত নম্বর ষোলোতে কি আছে এটা পড়লাম আয়াতটি আমিন তুমি তোমার তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে সেই আল্লাহকে কে বলে যিনি আকাশে রয়েছেন তিনি কোথায় নিশ্চিন্ন করে দিতে পারে তোমার একটু ভয় করো না এই জমিনে তোমরা পাপ করছো পাপে ডুবে আছো এই হচ্ছে আয়াত এই আয়াতের করতে গিয়ে আবুল এবং তার বিভ্রান্তি থেকে বাকি যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ নাজাদ দান করেন ফিরে আসার তফিক দান করেন আর তিনি যে আমল নিয়ে চলে গেছেন আমল কবুল করেন আর ভুলগুলি আল্লাহ মাফ করে দেন কারণ ইচ্ছে করে উনি ভুল করেন উনি হ্যাঁ ভুলের শিকার হয়েছেন মানুষ ভুলের অর্ধে না কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে মাস্লা ফেফি মাসলাম ভুল নয় ভুল যার ফলে তারপরেও বলবো যে তিনি একজন মুসলিম এবং করেছেন কিন্তু ভুল সেই জন্য সতর্ক করা ফরজ আর আপনাদের ফিরে আসা ফরজ যেখানে ফেফি মাসলাতেও যদি হক স্পষ্ট হয়ে যায় ফিরে আসা ফরজ তারপরে বলবেন যে একটা সুন্নতি নাহি ছুটল কিন্তু এটা সুন্নত ছোটা ছুটির ব্যাপার নয় যে একটা সৈন্যতিন এই শুননাতে নেই কমেছে না এরকম একটু ঠান্ডা চেষ্টা করেন যে এই ভুলগুলি কত বড় ভুল আর এগুলি থেকে ফিরে আসা কত বড় নম্বর ২৫ আমি আপনাদেরকে শোনাব উর্দু তাস্তির কারণ বাংলা তাস্তির আমার কাছে সবগুলি নাই যদি এক দুটো তো ফিমল কোরআন ছিল কিন্তু উর্দুগুলি সবগুলি আলহামদুলিল্লাহ এক ভাই জাজ্লা খায় তার কাছে ছিল সবগুলি দিয়ে গেছেন।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 लम्बाची आईन बिधी कर्दू थे पढ़े शुना उर्दू फायदा उर्दू हमिजिन कितब मौलाना मदूद बोझा गया তিনি উর্দু ভাষায় লিখেছেন তিনি আবির ভাষার কোন স্কলার ছিলেন না উর্দু ভাষায় তার মাতৃভাষা উর্দু ছিল তার ভাষা সাহিত্য ছিল তার লেখাপড়ার ভাষা উর্দু ছিল ভারতের মানুষ করেছিলেন এত কি শুনিলাম আমিন তুমি তোমরা তোমরাকে নির্ভীক ভয় করোনা সেই সত্তাকে জেনি হ্যাঁ আকাশে রয়েছেন এখানে শোনেন উনি কি বলছেন اللہ পঁচিশ মতো আল্লাহ তালা আসমান বলকে লি গিয়ে ইনসান ফিত্র তোর পরিক কারণ নিরানব্বই টি নামের কোন একটি নামে হুজুর হুজুর বিদাতি আলেম আর কোরআন শোনার অনুসারে আলেমের মাঝে এটা একটা পার্থক্য যে আমরা জীবনেও খোদা বলবো না খোদা হাফেজ না কি বলবো আল্লাহ হাফেজ কোরআনে কিনে খোদা হাফেজ আল্লাহ হাফেজ ছেলেদের কেন খোঁদা হবে আল্লাহ বলতে কষ্ট লাগছে নাকি আপনাকে বোধক বসে কেন আপনাদের জি হাই তারপরে বিদায়ের সময় সন্নতি দোয়া এটা আল্লাহ সন্নতি দোয়া হচ্ছে বিদায়ী না দেওয়ার ক্ষেত্রে আমার জানা থাকে আপনার জানা থাকে সেটা আলাদা বিষয় কিন্তু সুন্নতি দুয়া মুখস্ত করলাম না আজ সারা জীবন শুধু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করলাম এটা একটা প্রশ্ন চিহ্ন বোঝা গেছে না আপত্তি বলছেন যে কেন আল্লাহ আসমানের কথা বলা হলো আমেন তোমরা ভয় করোনা সেই সপ্তাহে যিনি আকাশে বলছেন যে এই জন্য বলা হয়েছে যে ইনসান ফিতরি তর পর যদা সে রুজু করা চাহ মানুষ যখন প্রাকৃতিক ভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তুই আসমান কি তারপর দেখতে হয় কোন দিকে তাকায় আল্লাহর দিকে তাকাই প্রাকৃতিক ভাবে তাকায় সেই জন্য আল্লাহ বলেছেন দেখেন কোন ভুল ব্যাখ্যা অথচ আপনাদেরকে এর আগে শুনিয়েছি যে আল্লাহ যে সৃষ্টির ঊর্ধ্বে এর দলিল কোরআনে ক্যারিমা আছে রসুল্লা আছে আর মানুষের নেচার হলো হল দলিলা আমাদের প্রকৃতিতে একটা দলিল আছে কি আমাদের নেচারটা কোন দিকে আল্লাহকে খোঁজার জন্য উপরে এটাই দলিল যে আল্লাহরে আছে কিন্তু উনি উল্টে দিচ্ছেন বলছেন না না আল্লাহ উপরে নেই বরং মানুষের প্রকৃতি ওপর দিকে যায় সেই জন্য আল্লাহ মানুষের অনুযায়ী বলেছে। কিভাবে উল্টে দিলেন গোলমাল করে তাই না কিন্তু এই গোলমালগুলি কি সাধারণ মানুষ বুঝবে তফসির পড়তে বলছেন ভুল তফসির দোয়া মানতা হো আসমান দিগে উঠা কি আফতার সব সহারো ঠে মায়ুস হতা আসমানকে খুদা ঠিক ফরিয়া করতে হখন সব কিছু নিশ পে যায় আমি নিরুপায় গেছি তখন কুন্দিগে আকাশের দিকে খুদা ছে ফরিয়া আল্লাহ করে। গেরমি তোর হাসে ধোয়া চীজালিক আলায় বালা অসাধারণ কিছু নিয়াম যদি পাই কি করে আপনি এত দূরে এগিয়ে গেলেন বা এটা পেলেন বলছিস উপরের ধান বলে না এই জন্য বলেছে আল্লাহ আসলে আয় আল্লাহ তালা কি ভেজে কিতাবের সামাবিয়ে আসমানি কিতাব কাহা যায় তাহলে আসমানি কিতাব বলছি না বলছি আল্লাহর কিতাব বলি এইটা কেউ মানুষ আসমান থেকে আল্লাহ নাজেল করেছেন বলছে এটা কেন বলা হয় আসমানি কিতাব আল্লাহ তালাকে ভেজি হই কিতাব কতবে স্বাভাবিক আসমানই কাহা যা হে আসমানি কিতাব বলা হয় কিন্তু আল্লাহ যে ওপরে আসেন আর ওই দিক থেকে নাজেল করেছেন আসমানি কিতাব ওইটাও রাজি নাই এই ব্যাখ্যা মন্ত্রা সলমার হদী কৌনে করছেন কালা কিসে রে শখ কালী লন্ডি রসোল্লা হাজির মুমিন গলাম আজাদব কে মৌর আজাদ সকুর হজুরম লন্ডি লাগলি আসমান ইারা কর্প তারপরে মানতে রাখছেন যে ঈশারা করলে তার প্রকৃতিতে আছে তার মানে তার বিশ্বাস আছে আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে আল্লাহ আশ্চর্য কথা তাহলে কি করলেন আল্লাহ আসমানের উপরে থাকা আর আল্লাহর আড়সে থাকা এই বিষয়গুলিকে তিনি কি করলেন এখানে উড়িয়ে দিলেন উড়িয়ে দিলেন জি হ্যাঁ বাংলা তো এটা খুলে পাওয়া যাবে না কারো যদি না এই বই তাহলে আমি পড়ি না আপনার শ্রম ভুল পথে করবেন না আপনার সহিদা শিখতে অনেক বাকি আপনার সহিদা আমল জানার ক্ষেত্রে এলম হাসেল কারণ অনেক কিছুই বাকি রয়েছে কি শিখেছেন ইসলাম সুতরাং এই সব বিধার্থী কী পড়ায় সময় নষ্ট করবেন না এটা ভালো আলমদের পড়ার জন্য অথবা কারো যদি সন্দেহ করি তো তার জন্য আল্লাহ রিজুল মালা এলাই এবং রুহ মানে জিবরাইল আলী তার দিকে আরোহন করে চড়ে কার দিকে আল্লাহর দিকে ঠিক না আল্লাহর দিকে চড়ে মানে আল্লাহ তাহলে উপরে আছেন এই যে প্রমাণ আল্লাহরে আছেন এইটাও ও করছেন নৌল না মৌদুদী টিকা নম্বর চারে বলছেন এই সুরে যে আল্লাহ তালা কে বারে মে ইয়ে তস্বর নহ কি সকাম আর আল্লাহ সম্পর্কে এই ধারণা করাই যাবে না যে তিনি কোনো বিশেষ স্থানে আছেন মানে সৃষ্টির উর্ধে এটা কথা মানে কি ধারণা থিঙ্কিং ধারণাও করা যাবে না কেউ কে উন কি জাত জামান ও মকানকে কয়ুসে মোনাজ্জা হে আল্লাহর সত্তা কাল এবং স্থান থেকে পবিত্র কাল এবং স্থান থেকে पवित्र दिक इशारा दिखाई रबापे अल्लाह रबुल आलमी आसमान थार विषय करना ना अल्लाह रबुल आलमी क्षेत्र बोला विषय যে আয়াতিলা সারিবদ্ধ ভাবে আস তাই না এই আয়াত হচ্ছে আয়াত নম্বর বাইশ তাই বলছেন আয়াত নম্বর বাইশের নম্বর ষোলো বলছেন আসল আলফাজ হ্যা যা আরব্বা আসল শব্দ করানো হচ্ছে যা আরবা মানে তোমার রব আসবেন যদিও মাঝি অতীতের সেগা অতীতের ক্রিয়া কিন্তু তারপরে শুনে ওনার অবব্যাখ্যা জাহির আল্লাহ তালা কি এক জগস মন তৈরি সবাল পায় আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গা আসবেন এটা প্রশ্নই উঠে না কি বুঝলেন আওয়াজটা উর্দু তো বুঝেন আপনারা তাই না আল্লাহ এটা স্পষ্ট আল্লাহ কী জগে नहीं মুদা ন এক জগ থেকে থেকে আর আসবেন এই প্রশ্নই উঠে না অস্বীকার আল্লাহ দেখেন কি তাহলে কেন আল্লাহ বলেছেন আলমিন যেন একটা দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ আসবিন এমন না আল্লাহ কি করেছেন একটা বিশাল বা দৃষ্টান্ত উপম পেশ করেছেন ইয়ে তস্বর দেলানা মকসুদ হে যেটা দিয়ে এই ধারণা দিতে চাওয়া হয়েছে আল্লাহকে ইত্তেদার ও সুলতানি ও কহারি কে আসার স্তরে জাহির হব আলমিনের ক্ষমতা এবং তার সার্বভৌমত্ব আর তার আধিপত্য যে প্রভাব আসার এইভাবে প্রকাশ পাবে যে আল্লাহ হাসনের মাঠে জেসে দুনিয়া কেমন ভাই বাদশাহ তাম লো আর আয়ানে সল্তনত কি আহ বাদশাহ নকশে নরব আজানে কি সাথে দুনিয়ার কো নো রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্র নয়োগ আশা আর তিন আসেন হাজার সে दोक्य आजा बाहरी आगे राष्ट्र नायक राष्ट्रपति प्रधानमंत्री हालका तुलना मूलकु स्वयं राजा स्वयं राष्ट्रपति व प्रधानमंत्री की प्रभाव रही अनुष्ठान आई उदाहरण जगह शासक स्वयं चले आसले ठीक तेम ही आरोप भाव प्रकाश पा आल्ला एक्ट मान क्षमता कुदरुत আর সুলতানি আর কাহারি কে আসার তার সার্বভৌমত্ব এবং তার আধিপত্যের প্রভাব এমনভাবে প্রকাশ পাওয়া যায় কিছু বাদশাহ তাম লোক দুনিয়ার কোন রাজার সমস্ত সেনাবাহিনী আর আয়ান এর সালতানাত সমস্ত সব যারা বড় বড় পদাধিকারী যারা আছে বড় বড় পদে যারা আছে তারা আসলে ওই সেখানে মানুষের ওপর একটা প্রভাব অবস্থা কেমন থাকে তখন সেই মাহফিলের অবস্থা কেমন থাকে অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে হ্যাঁ অধিবেশন অবস্থা কেমন থাকে এইটা বুঝতে চাইছে তা কি বলতে চাইছেন যে আল্লাহ রাবুল আলমীন দিনে আসবেন এক জগৎ মুখ সবাই নীত আল্লাহ রবীন্দিন আসবেন কিন্তু আল্লাহর আসাটা আল্লাহর মতো এই কথা বলো তোফি ফেলো না নিঃসন্দেহে তার কাছে মোটেই ছিল না যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তির তার জন্য মনে করবেন এই ডি এতে না তারপরে তাকে আরো বড় করে মানুষের কাছে পেশ করার জন্য জানো হ্যাঁ জানো মৌলানা আল্লামা মৌদুদি আরো কি আর কত কি কত বড় মানুষ সৌদি আর মদিনা ইউনিভার্সিটিতে ওনার তফসিল পড়া হয় এই তফসিল পড়া উর্দু ভাষায় তফসিল সৌদি আরব পড়া হয় লজ্জা লাগে না বলতে মিথ্যা কথা এত সাদা মিথ্যা সাদা মিথ্যা বুঝেন তো না भागे हाँ ना, एक सदा मिथ्या मान सामान्य मिथ्याच करके बारे को भित्ती नहीं कि ছিলেন কত মিথ্যা দ্বারা যে খেদম হয়েছে এই খেদমত ভালো খেদমত হয়েছে আর মন্দ হয়েছে এই দুটো আল্লাহ তখন একটা অনুষ্ঠানে শোনাবেন আজকে শুনবেন যদি রেগে থাকেন আজকের আলোচনা তাহলে শোনাব আল্লাহ আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শোনাই দেব চলবে আর একটি বিষয়টা ষষ্ঠ খন্ড এটা শেষ খন্ড তার সুরা ইজাজা নসরুল্লাহ কি বলেছেন একটু শোনাই বিশেষ করে ইজাজা নসরুল্লাহিরে বলছেন তিনি আল্লাহ কি বলেছেন সাহায্য আর বিজয়ী চলে আসবে ওর আয় তা লোকজনকে দেখবে এফি দিন আল্লাহ দিনে প্রবেশ করছে দীক্ষিত হচ্ছে আফহাজ একটা দুটা করে লুকিয়ে লুকিয়ে না দলে দলে হাজার আসচার ইসলামে প্রবেশ করছে तक जानवे हे नबी सल्लाम तुम्हारा कमप्लीट हो डि दुनिया दिने दावत करते तुम्हारे दुनिया जो क्या शेष हो जे उद्देश्य पाठ आप प्रस्तुति नीजे व्यक्ति जीवन सम्बल बढ़ाओ नेकामी कि बढ़ा বার্ধক্য তো সি করো তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত মানে সুভান পড়ো আলহামদুলিল্লাহ পড়ো অস্তাগের হু আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর কাছে কি কর আল্লাহ রব্দুল্লাহ অধিকার আছে কি নেই যে কোনো মানুষকে যেমন আমাদেরকে আল্লাহর হুকুম করার অধিকার আছে আমরা আল্লাহর বান্দা রবের কাছে আল্লাহ রাখি কারণ তারাও আম্বের রসুল আল্লাহর বললাম ঠিক না আব্দুল্লাহ রসুল আল্লাহর বান্দা তারা তো আল্লাহ রব্দুল্লাহ নবী মোহাম্মদকে কি বলছেন যে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ু আর আস্তাহ ঠিক না এই আয়াতিলাম তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আল্লাহ আল্লাহমানা হাম দেখা তোমার প্রশংসা বিজড়িত আর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 যে কোনো নে কামল করলে তিনটি বেনিফিট ভালো করে মনে রাখবে যে কোনো নে কামল করে গোনা মাফ হয় রফলি দারাজাত আর নে বৃদ্ধি পায় আর কি হয় মর্যাদা ওচা হয় এখন আল্লাহ রব্লা নবী মোহাম্মদকে বললেন ক্ষমা চাইতে ইন্না ও কানা তা মরোনা এই সুর টিকা নম্বর চারে বলছেন অর্থাৎ আপনার রবীন্দ্রগো খিদম তুমার সুফর্দ কীক অঞ্জাম দে ভুল চুক ইতা হই হোসে চশম্প ওর দরগুজার ফমাই বলছেন উর্দুগুল খুব হাড উ মানুষের গুজা উত্তর যে রবের কাছে দা করো হে নবী তোমার সুপুর্দ কি তোমার ন্যাস্ত করে তোমার কি করে বল্লের মা উনজালে এলে কিনে রবি রবের পক্ষ থেকে যা নাজেল হচ্ছে কি করো পৌঁছিয়ে দাও পৌঁছিয়ে দাও এটা হচ্ছে কোরআন শুনার তবলিগ বল্লিক মা যা নাজেল হচ্ছে নাজেল হচ্ছে ওহি কোরআন এবং হাদিস আর এটা মানুষের মন গড়া তবলি আর ইসলামের তবলিগ হচ্ছে রব ডেকে হেন তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি আর যদি বললেন তৈরি করে সেইটা তবলিগ করব। তাহলে সেই তবলিগটা ইলিয়াসি তবলিগ সেটা ইসলামী তবলিগ যে তবলিগে এসে মানুষ বিরাট করছে আর অনেক কথাও কথা রয়েছে অন্ধ হয়ে পড়ছে আর সেটা কত সবের যেটা তাদের বিশ্ব ইসতিমা হয়ে গেছে এই গুমরাহি থেকে আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার তহিং দান করেন বলছিলাম যে মহদুদি সাহেব কি বলছেন আল্লাহর কাছে দু আল্লাহ বলছেন যে খেদমত কি তোমাকে দায়িত্ব দিয়েছিলেন আঞ্জাম দে মানে সেটা দাদাই করতে গিয়ে তুমি ভুলচুক ভুল ভ্রান্তি যে ভুল ভ্রান্তি হয়েছে ইয়া কোথায় অথবা যেই কি হয়েছে ঘাটতি হয়ে গেছে আরদার আর সেটা কে আল্লাহ উপেক্ষা মানে দেখ ভুল করার পরে নজরটা ফিরিয়ে নেওয়া এটাকে চার মানে হয় ফার্সি শব্দগুলো কিন্তু চাষম মানে হচ্ছে আখ হ্যাঁ চক্ষু চার হচ্ছে চক্ষু আর কুষি মানে কুশিদা কুশিদা মানে কি গোপনীয় তো যেটাকে বলা হচ্ছে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 उपेक्षा कर देखे भान कर देखा तो दायित्व पे आल्ला दायित्व दिए दिए दायित्व पालने गए भूल चुप मान भूल्ती अथवा कोथाही मान त्रुटी हो गति এইগুলি থেকে আল্লাহ তুমি চাষম খুশি করমাগুলি তুমি উপেক্ষা করো আর ক্ষমা করে দাও তার মানে ঘাটতি বলছো যা হয়েছে এরকম কথা বলতে চেয়েছেন না এই বিষয়টি এমন আপত্তিকর যে বিষয়টি দেবন্দি আলামারাও দেওবন্দি আলাম দেবন্ধলিগিরা কৌমীরা এরা এটাকে তাদের অনেক কিতাব লিখেছে মৌদুদি আর মির সম্পর্কে তার মধ্যে বড় ধরনের ফতোয়া ওপর তাদের ফতো আছে ফিরি ফতো আছে কাফের ফটো আছে আমরা কোন মুসলিমকে তাদের আকিদাগত ভুল থাকার কারণে অতক্ষণ কাফের বই যতক্ষণ পর্যন্ত তার কাছে সহিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা না হয়েছে এটা হচ্ছে পার্থক্য আমাদের অন্য অন্যদের সাথে আমাদের ক্ষেত্রে এরা সারা বিশ্বের মুসলিমদেরকে কি মনে করে কাফের মুশ্রিক মনে করেন না কখনো না চিন্তা করুন ভারত পাকিস্তান বাংলাদেশের আহ্লাদিস কেউ কাফের বলে তবে আকিদের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার গুমরাহির শিকার এটা ঠিক ঠিক অক্ষান্তরিক দেবন্দী उदेश्य होमपन्थी चरमपन्थी ना जी, जी। मानुषागत भूल জরি রাজে সে কা তার অজ্ঞতা ছিল আল্লার কাছে তার অজর আছে আপনি বা আমি কি তার এই অজ্ঞতা দূর করার বা তার এই যে ভুল ধারণা দূর করার জন্য চেষ্টা চালিয়েছি বা ওখান পর্যন্ত বা আমাদের কথা কি তারপরে যদি তিনি অস্বীকার করে থাকেন তখন অন্য বিষয় হইতে পারে কাফের বলার জন্য আর বেশ কিছু বাধাও রয়েছে শুরু এবং বামানে এগুলো হচ্ছে জবাবেদুত ফের যেগুলো আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক আলেমরা বিশেষ করে বিদায় তার মতো খেয়ালই রাখে না কার ওপর আক্রোশ দিল কাফের খতুয়া কিন্তু কাফের খতুয়া দিয়ে যে নিজেই কাফের হয়ে গেলেন এর খবর নেই আল্লা দান করেন এবং সব ক্ষেত্রে অবলম্বন করার তফিক দান করেন আর মধ্যম পন্থা হচ্ছে আর যারা কোরআন আছে তাদের থেকে উত্তম পন্থায় সতর্ক করা উত্তম পন্থায় সতর্ক করা এখানে আজকের আলোচনা শেষ করছি তবে যে কথাটি বললাম যে নবীকারী শাসনকে আল্লাহ ক্ষমা চাইতে কেন বললে নামা মাদলেন যে টুটি হয়েছে তাই না কেন বা যে কোন তারপরেও তিনি আল্লাহর বান্দা সুতরাং তার মর্যাদা উঁচু করার জন্য তিনি স্ত্রীর করবেন হ্যাঁ তার নেই বাড়াবার জন্য তিনি স্ত্রীর করবেন তারপরেও আমরা বান্দা হিসাবে হ্যাঁ আল্লাহ রব সকলে খুলাম সবাই মুখাপেক্ষি মহাম্মদ রসুল সালাম কি বলেছেন হাদিস শেষ করছে কোন ব্যক্তি নিজের আমার যে আমার এমন কি আপনিও আরে ইভেন আপনিও আমার নয় আমল দিয়ে জানাল যেতে পারবো না কিন্তু আপনি রসুল্লাহ আপনি সৈদুল সালিম আপনি খাতমুল নবীন আপনার মাধ্যমে কত লোক হেদায়ত হচ্ছে আর কত লোক কে আমার পর্যন্ত হবে আপনিও নিজের আমল পারবেন না আমি পারব বললেন কি আমিও নিজের আমল দিয়ে যেতে পারবো না ইমি আল্লাহ তবে আল্লাহ যদি আমরা তবে আল্লাহ যদি আমাকে তার রহমত এবং আল্লাহর মাঘ ফেরাতের সকলে সকলে কেউ কম কেউ বেশি নবী করিম সাল্লাম এবং অবশ্যই রহমত এবং মাঘেরাতে ঢেকেছেন তাই আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদার সুরকে দিয়েছেন যেটা চিন্তা করুন আল্লাহর ভুল না হইলো ক্ষমা চাইতে বলবেন এই জরুরি নাই যে আমি সালাম ফেরার পরে আস্তা ভুল আস্তা করলো আস্তা করি আমার জানা থাকে যে আজকে ভুল করেছি তাহলে নাকি চিন্তা করেন আপনি আমরা করছি না করছি না যারা সন্ন্যতির তরিকে নামাজ পড়ছি সালাম ফেরার পরে দেখতে হবে না পড়বেন পড়তে হবে জি হ্যাঁ তুই ঠিক হয়ে রকম নবী করি সাল্লামের আল্লাহ ইস্তফার করতে বলছেন এর মানে এই না যে নবী সাল সাল্লামের ভুল তুটি আমাকে দর্শাইতে হবে বা হইতে হবে না অবশ্যই না অবশ্যই না todo so. আল্লাহ রবেন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হকের হওয়ার তৌফিক দান করেন ভুল থেকে আল্লাহ রান্না হওয়ার তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে মারা গেছেন ভুলের উপর আর তাদের সঠিক জানার ব্যবস্থা হয়নি তাদের আল্লাহ যেন মাফ করে দেন আর যারা এখন বেঁচে আছেন ভুলের উপর আল্লাহ যেন ভুল থেকে বিভ্রান্তি থেকে দলালা থেকে ফিরে আসার তৌফিক দান করেন আর যারা হৃদায়তের উপর আছেন তাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন যা আল্লা আপনাকে দান করেছেন এবং এর ওপর যেন আল্লাহ शिकारे बहु मानस भलो मानस गुमराहरा क्योंकि आखिर पे गांधी बड़ो क्या होते नसीबे विभ्रांति अपनी सब समय সতর্ক থাকবেন সমস্ত রকমের আকিদা আমলের আখলাকের গুমরাহী বিভ্রান্তি থেকে এবং আল্লাহর কাছে ইস্তেখামার জন্য ইস্তেফামা দান করো অটলতা দান করো দিনের ওপর সাবেত রাখো অটল রাখো দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো এবং রব্বানা লুজিত কলুবানা বাদাই হাদা ওয়াহাবনাক রহমাতানবাহ আলী كتاب الله دستوري وخير الخلق أصوتنا بسنته